أعوذ بالله من بسم الله الرحيم قل هذه سبيلي উল্লাহি সবিলি الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره, ونستغفره রসুল খেলা হদি মোহামদিন ছিলাম না যে এখানে কোন প্রোগ্রাম হবে এবার ঈদের পরে সেই জন্য আমরা একটা পুরানো একটা বিষয়বস্তু নিয়ে আলাপ করবো আপনাদের সবসময় বলি যে ইসলামে আসলে পুরানো বলতে কোনো ব্যাপার নাই সবকিছুই পুরানো ইসলামে নতুন কিছু হইলে আমরা সেটাকে নতুন কোন পন্থা পদ্ধতি সেটাকে আমরা বিদাত বলি সুতরাং ঘুরে ফিরে আমরা যে আলোচনায় করব সেটা মোটামুটি পুরান আলোচনাই করব বাট নতুন করে আমরা সেটা হয়তো মনে করব বা মনে করে দেখব অথবা নতুন করে সেটাকে বোঝার চেষ্টা করব বাট ব্যাপারটা পুরানই হওয়ার কথা ইসলামের আমরা আজকে পড়ব বা আজকে আলোচনা করব আমরা মুসলিম হই অথবা মুসলিম হওয়ার পরেও প্রতিনিয়ত প্রতিদিন আমরা শাহাদা উচ্চারণ করি অর্শু আল্লাহ আলাহ অর্শ মোহাম্মদ আব্দুল এই কথাগুলা বলি আমরা এই এখানে দুইটা শাহাদা আছে যেটাকে আমরা বলি শাদা তাইন বা শাহদা তানি দুইটাই দুইটাই সুদ্য দুই রকমভাবে বলা হয় শাহদা তাইন বা শাহদা তানি বলি আমরা দুইটা শাহাদা আছে দুইটা সাক্ষ্য আছে শাহদা কথার মানে হচ্ছে সাক্ষ্য প্রথম প্রথমটা হচ্ছে আর্দাহ আল্লাহ ছাড়া উপাসনার বা ইবাদ ইলা নেই আর দ্বিতীয়টা হচ্ছে মোহাম্মদ সাল্লাহাম তার প্রেরিত রসুল ও বান্দা বা বান্দা দুইটা সাদা আছে এখানে আজকে আমরা প্রথম সাদা প্রথম সাক্ষ্যটা নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে লাহ আপনাদের যাদের আমার সাথে পরিচয় আছে আমি আগেও বলছি বা আবারও বলি যে দিন ইসলাম কে যদি এক সেন্টেন্সে কেউ বলতে চাইতো এক সেন্টেন্সে দিন ইসলাম কি বলে এটা জানানোর চেষ্টা করলে আমরা বলতে পারতাম যে গোটা ইসলামের বক্তব্য হচ্ছে লাইল এক সেন্টেন্সে আর এক বললে আমরা বলতাম তহিদ গোটা ইসলাম কি প্রিচ করে বা কি বলে কি নিয়ে কথা বলে এক শব্দে বললে তহিদ এক সেন্টেন্সে বললে লাইলাহ একইভাবে কোরআন কোরআন মজিদের কথা যদি কেউ বলতে চায় যে গোটা কোরআন মজিদে কি বাণী मानी जिसत लाइल सहज बहुल प्रचलित घरे घरे मुस्लिम तथा अर्थात व्यापक अपना लाइल लाल्ला चाहिए हजार हजार पृष्ठ लिखते हैं हजार हजार पृष्ठ एक्सप्लेन करते आज पढ़व কলেমা বা এই বাক্যটা বা এই সাহাদা যেটা আমরা দেই যে সাক্ষ্য দেই এটা কখন মিনিংফুল হবে অথবা কখন এটার কোনো ফায়দা পাবো আমরা বা কখন এটার থেকে আমরা লাভবান হব বা কখন এটা আল্লাহর কাছে গ্রহণ গ্রহণযোগ্য হবে সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা লাইলহাই ঘোষণার স্বার্থ শর্ত লাইল্ল ঘোষণার শর্ত সম্বন্ধে আমরা পড়ব এটা সাধারণত অনেক অনেক লেখক এটা নিয়ে লেখালেখি করছেন এক্সপ্লেনেশন আছে। সাধারণত আটটা শর্ত বলা হয় কিন্তু এই লেখক যার লেখা আমি পড়ব উনি এটাকে নয়টা শর্ত বলছেন একটা শর্ত আপনার শুনলে বুঝবেন যে এটা এমন কোন ইনোভেশন না আপনিও বুঝবেন যে এটা সত্যি কথা সেরকম একটা শর্ত উনি এডিশনাল লেখানে উল্লেখ করছেন এই আটটা কিন্তু আল্লাহ রসুল্লাহামের বেঁধে দেওয়া কোনো শর্ত না বা না এগুলো পরবর্তীতে আসছে যখন এগুলো নিয়ে চিন্তা করা হয়েছে যে এইগুলা আসলে কি কি বললে কি কি করলে এই লাইলাহ ঘোষণাটা মিনিংফুল হবে সব সুন্নার থেকে আসছে কোরআন থেকে আসছে কিন্তু এইভাবে পয়েন্ট ওয়াইজ সাজানোটা পরবর্তীকালে এগুলা আল্লাহ রসুল্লাহ না যেমন আপনারা জানেন যে তহিদ যে তিন ভাগে আমরা ভাগ করি তহিদ উলুহিয়া রু বিয়া এবং আসমাবাসিফাত এই এই বিভাজনটা বা এই ইটাও কিন্তু আল্লাহ রসুল্লাহ আসাল্লামের সময়কার না পরবর্তী সময়কার এটা আমাদের জন্য সহজ করার জন্য বা সহজ অথবা আমরা যত আমরা যেন জ্ঞান অর্জন করতে গিয়ে যেন আত্মিকরণ করতে পারি অ্যাসিমিলেট করতে পারি হজম করতে পারি সেই জন্য এইগুলাকে ভাগে ভাগে সহজ করার চেষ্টা করা হয়েছে বা অ্যানালাইসিস করা হয়েছে যাই হোক এখন আমরা এমন হাদিস পাব যেটা শুনে আমাদের মনে হইতে পারে লাইলাহ নিয়ে অসংখ্য হাদিস আছে নানা ভাবে আছে নানা বক্তব্য নিয়ে আছে এমন হাদিস আছে যেটা শুনে আমরা যদি একটা হাদিস থেকে মিনিংটা নেই তাইলে আমাদের মনে হতে পারে যে মুখে একবার কেউ উচ্চারণ করলেই সেটা মনে হয় স্কোপ আস কেউ কেউ এটা মনে করেন এমন মানুষ আছে যারা এটা মনে করেন একবার যদি আমরা উচ্চারণ করি তাহলে আমাদের জন্য জান্নাত নিশ্চিত এবং আমাদের আর চিন্তার কোন কারণ নাই ব্যাপারটা সেরকম না সেরকম না তার প্রথম অনুধাবন বা প্রথম বোঝার পয়েন্ট হচ্ছে যে মদিনায় মুনাফিক যারা ছিল যাদেরকে মুনাফিক আমরা বলছি এবং যাদেরকে জাহান নামের নিম্নতম স্তরে যাদের অবস্থান হবে বলে আল্লাহ আল্লাহ বলছেন তারা কিন্তু সবাই করত। শুধু মৌখিক উচ্চারণ করলে আমরা জানাতে যাব এর যে না এটা আমরা এখান থেকে বুঝতে পারি এইটুকুর থেকে বুঝতে পারি তো এখানে এই লেখক বল এটার সম্বন্ধে বলতে গিয়ে জামাল বজর একটা বই থেকে রিডাইট করছে আমি আমার একটা বই আপনার হয়তো শুনছেন এটা বইটার নাম তিনি হলেন জিব্রিল সেখান থেকে একটা অংশ আমি পড়বো বা একটা অংশ থেকে আমি বা এখানে হাসান বসরি তাকে তার সাথে এক দলিলগুলা নিবিল জিজ্ঞেস করছেন তুমি মৃত্যুর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ ওই লোক বলছে যে আমি তো এই ঘোষণাও সাক্ষ্য যে লাইলাহ মানে আমি লাইলা সাক্ষ্য দিছি বা ঘোষণা করছি তখন উনি বলছেন যে সেই জন্য কিছু শর্ত পূরণ করতে হবে মানে মৃত্যুর প্রস্তুতির জন্য এনাফ না বা এটা জন্য এনাফ না তো এখানে একজন তাবি ওয়াহ আল মুনাব্বি তার নাম তার কথা বলা হচ্ছে ওরাকে জিজ্ঞেস করা হয়েছিল লাই আহ কি জান্নাতের চাবি নয় আমরা সবাই জানি লাইলাহ জান্নাতের চাবি এটা একটা বহুল প্রচলিত কথা আমরা আশাও করি যে আমরা লাইলা উচ্চারণ করছি নিশ্চয়ই আমরা একদিন জান্নাতে যাবো ইনশাল্লাহ তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল উনি বলছেন হ্যাঁ জান্নাতের চাবি ঠিকই কিন্তু আমরা জানি যে আমাদের অ্যাপার্টমেন্টে থাকি সব চাবিগুলো দেখতে এক রকম লাগে সব রুমের চাবিগুলো দেখতে একই রকম লাগে কিন্তু আমরা দেখি যে হয়তো চারবার ট্রাই করার পর পাঁচ নম্বরটাতে একটা দরজা খুললো তার কারণ হচ্ছে যে কারের খাজ থাকতে হবে দরজা খুলতে হলে তো উনি বলতেছেন যে হ্যাঁ লাই লাই লাল জান্নাতের চাবি কিন্তু খাজটা ঠিক হইতে হবে ঠিক খাজের না হইলে সেই চাবি দিয়ে জান্নাতের দরজা খুলবে না এবং এই খাজের কথা বলতে গিয়ে বলতেছেন যে শর্তগুলা পূরণ করতে হবে যে শর্তগুলা পূরণ করলে শাহাদার অর্থ থাকবে শাহাদা মিনিংফুল হবে এবং আপনার সম্ভাবনা থাকবে জান্নাতে যাওয়ার ইনশাল্লাহ সেই শর্তগুলা পূরণ করতে হবে প্রথম শর্তটা হচ্ছে যে শাহাদার অর্থ সম্বন্ধে আপনার মৌলিক জ্ঞান থাকতে হবে অর্থাৎ আপনি কি বলতেছেন এই কথাগুলাতে আপনি কি বলতেছেন মৌলিক জ্ঞান থাকতে হবে অর্থগুলা জানতে হবে আপনার এখানে আপনাদেরকে যারা আমার সাথে আগে পরিচিত তারা হয়তো জানেন আমি অনেক সময় একটা উদাহরণ দেই যে একসময় আমি আমি জীবনে খুব কম ওয়াজে গেছি তো আমার আগের লাইফে আমাদেরই গ্রামের একটা স্কুল আছে স্কুলের মাঠে একটা ওয়াজ হচ্ছিল তো ওখানে এক মানে ট্রেডিশনাল হুজুর যারা যারা ওয়াজ করেন তারাই ছিলেন তো একজন একটা গল্প বলতেছিলেন যে জয়ন্তা এদিকে কোন একটা দুর্গম জায়গায় একটা মাদ্রাসার কথা বলছিলেন যে ওখানে তাদের মাদ্রাসার একজন টিচার ছিলেন মানে আরেকজন আলম আরকি তো উনি একটা ময়না বা এরকম কথা বলে একটা পাখি পালতেন যে পাখিটা আপনার কথা বলত লাইলাহ শিখাইছেন তাকে উনি এবং এই পাখিটা মারা যাওয়ার পর একদিন খুব কান্নাকাটি করতেছেন তো লোকজন তাকে জিজ্ঞেস করছে স্পেশালি তার স্টুডেন্টরা তাকে বলছে যে হুজুর আপনার পাখির জন্য মায়া পড়ে গেছে বুঝতেছি তো আমরা আপনাকে আটটা পাখি এনে দিব তখন উনি বলছেন না আমি তো পাখির জন্য কাঁদতেছি না আমি নিজের জন্য কাঁদতেছি উনি বলতেছেন যে আমি আমিকে খুব কষ্ট করে লাইলা শিখাইছি কিন্তু ওর যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে তখন সে শুধু ট্যাট আওয়াজ করলো তো লাইল্লা বলে নাই বিকজ সেই পাখিটা লাইলাহ অর্থ তো কোনোদিন অনুধাবন করে নাই আমি নিজেকে নিয়ে চিন্তিত যে আমারও এই অবস্থা হয় কিনা মৃত্যুর সময় আমার মুখ দিয়ে লাইলাহ বাইর হয় কিনা নাকি আমারও ট্যাট আওয়াজ মানে আমি সারা জীবন যেসব মনে করছি বলছি সেগুলো বাইর হয় আমাদের সবাই কিন্তু এটা নিয়ে চিন্তার ব্যাপার আছে আমরা লাইল হাইটাকে একটা ক্যাচ ফ্রেজ হিসেবে বলি একটা বুলি হিসাবে বলি আপনাকে আমি আগে বলছি হয়তো মোহাম্মদ শরীফ বলে একজন দায়ী আসেন উনি মোদিনার পড়াশোনা করছেন এবং একসময় উনি মোদিনার থাকালীন অবস্থায় একজন পুলিশের সাথে উনার পরিচয় হয় ওই সময় সৌদি আরবে থাকা অবস্থায় সেই পুলিশ আগে দিনদার ছিল না পরে দিনদার হওয়ার পরে সে হাইওয়ে পেট্রোল ইসের পুলিশ ছিল সে হাইওয়ে পেট্রোলের পুলিশ ছিল এবং সে খেয়াল রাখতে কোন সৌদি আরবে কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় আপনার জানান ইয়াং জেনারেশন ছেলে পেলেরা খুব স্পিডিং করে এবং ওইখান থেকে ফেটাল অ্যাক্সিডেন্ট হয় আর কি মানে হসপিটাল পর্যন্ত যাওয়ার সময় থাকবে কিনা এরকম অ্যাক্সিডেন্ট হয় তো ওনার একটা ই ছিল যে ওইরকম অ্যাক্সিডেন্টের ভিক্টিম যারা তাদেরকে উনি সাদা বা উচ্চারণ করাইতে চাইতেন কালকে না আরকি মৃত্যুর সময় যেটা ওইটার রি করতে চাইতেন তো উনি বলছেন যে আমি অনেক সময় দেখছি যে ইয়াং ছেলে আমি তাকে বলতেছি সাদা বলতে কিন্তু সে তার আগে ওই যে কানে মিউজিক দিয়ে এরকম এরকম করতেছিল সে তখন এরম এরম করতেছেন ওই গানটাই গাইতেছে যেটা সে শুনতেছিল আর তার মুখ দিয়ে সাদা বাইরে তো এইটা হচ্ছে একটা কারণ যে আপনি যদি সার অর্থ অনুদাবন না করে জীবনে যদি ধারণ না করেন আপনার হয়তো সময়কালে মুখ দিয়ে সাহায্য উচ্চারিত হবে না এই জন্য প্রথম শর্ত বলতেছেন অর্থটা জানতে হবে অর্থটা আমরা পয়লা বলছি যদিও তারপরে আমরা সবাই জানি এখানে এই মজুষে আলহামদুল্লাহ আমরা সবাই জানি তারপরে অর্থটা হচ্ছে এই যে আল্লাহ ছাড়া এবাদতের যোগ্য কোনো ইলা নাই মিথ্যা ইলা থাকতে পারে কিন্তু সত্যিকার কোন ইলা নাই যার ইবাদত করা যায় আল্লাহ ছাড়া কোন হচ্ছে আপনার কিসের উপর ইমান আনবেন সে সম্বন্ধে জ্ঞান অর্জন করা এটি নিয়ে অনেক বড় কথা আছে আমি সেই কথা আজকে যাচ্ছি না কিন্তু এটা হচ্ছে যে আগে ইমান আনার পূর্ব শর্ত হচ্ছে কিসের উপর ইমান আনতেছেন সেটা আপনি জানবেন ব্লাইন্ডলি ইমান আনা কোন মানে নাই লাইলাহ আমি সবসময় একটা উদাহরণ দিয়ে থাকি আপনি কোর্টে একটা সাক্ষী দিতে যান এটা তো সাক্ষী লাইলাহিলাল্লাহ আশেদুয়াল লাইলা একটা সাক্ষী আপনি যদি কোর্টে একটা সাক্ষী দিতে যান আর সেখানে আপনি ধরেন ড্রাগ ডিলারের উপর একটা ড্রাগ ডিলার এগিয়েছে আপনি সাক্ষী দিচ্ছেন আপনাকে জিজ্ঞেস করলো জাজ জিজ্ঞেস করলো ড্রাগ ডিলার কাকে বলে লতে কিন্তু এরকম অনেক প্রশ্ন আছে যেটা বলবে যে এটার মানে কি এটার মানে কি আপনাকে জিজ্ঞেস করলো ড্রাগ ডিলার মানে কি আপনার বললেন হুজুর এটা তো শিখে আসি নাই আপনাকে জেলে দিয়ে দিবেনাক্ষী দিতে লাই ব্যাপারটা তাই আপনি মিনিং না জানেন এই সাক্ষী আপনার মিনিং লেস এই কথাই বলতেছেন দুইটা একটা আয়াত এবং একটা হাদিস কোর্ট করতেছেন এখানে আয়াতটা বলতেছেন যে ফালা মান্না আপনার অনেকে জানেন এটা হয়তো আয়াত এটা সুরা মুহাম্মাদের উনিশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে জ্ঞান অর্জন করতে বলতেছেন যে লাইল লাইল সম্লা বলেন এখান থেকে আমরা বুঝি যে লাইল সম্বন্ধে জ্ঞান অর্জন করাটা জরুরি রাদার দেন শুধুমাত্র প্যারোটিং যেটাকে আমরা বলি তোতা মতো বলাটা হচ্ছে জ্ঞান অর্জন করাটা জরুরি আচ্ছা এরপরে একটা হাদিস আসতেছে আল্লাহাম বলতেছেন যেটা একটু আগে বললাম যে এই লাইলা হাই্লা সংক্রান্ত হাদিসগুলো অনেক ভাষায় আসছে আজকে আমরা দেখব যে এক একটা হাদিস এক একটা ভাষায় আসছে এখন যে হাদিসটা পড়ব মুসলিমের হাদিস এখানে সালসাম বলতেছেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বা ইবাদতির যোগ্য কেউ নেই বা কোন ইলা নেই ব্র্যাকেটে এই কথাগুলা পরের কথাগুলা এ কথা জেনে যে মৃত্যুবরণ করবে জানার কথা বললেন না জেনে যে মৃত্যুবরণ করবে অর্থাৎ বলে মৃত্যুবরণ করবে বলতেছেন নাকি বলতেছেন জেনে যে মৃত্যুবরণ করবে সে জান্নাতে যাবে তাইলে এই জ্ঞানটা আমাদের থাকতে হবে আমরা আত্মস্থ করবাহ প্রথম শর্ত এটা আচ্ছা এখানে আরো আছে আরো একটা যারা প্রথম শর্তের ভিতরে আসছে এটা সোরা জুখরুফ ছিয়াশি নম্বর অ্যাড তবে যারা সত্য উপলব্ধি করে তার সাক্ষ্য দেয় তাদের কথা বলতেছেন আরকি কোন একটা প্রসঙ্গে তাদের কথা বলতেছেন আল্লাহ সাক্ষ্য দেওয়ার কথা বলতেছেন কি সত্য উপলব্ধি করে সাক্ষ্য দেওয়ার কথা বলতেছেন গেল প্রথম শর্ত শেষ তাইলে সেকেন্ড শর্তে আসতেছি আমরা ইয়াকিন আমরা অনেকে একটা জিনিস একটা অর্থ জানতে পারি লাইলাহালার যারা ধরেন আর্নেস উইলিয়াম লেন ইংরেজি ভাষায় প্রথম আরাবিক ইংলিশ ডিকশনারি যেটা সারা দুনিয়া মানে যেটার অথরিটি সেটার রচয়িতা যিনি আর্নেস উইলিয়াম লেন উনি নিশ্চয়ই লাইলাহ মানে জানতেন কিন্তু উনি তো কাফের ছিলেন হওয়ার তো লাইলাহা উচ্চারণ করে নিশ্চিত হইতে হবে যে এই কথাটা ঠিক বা এই কথাটা সত্য এবং ইয়াকিনের উল্টাটা কি সন্দেহ রকম সন্দেহ হচ্ছে কুফর কোনো ধরনের সন্দেহ যদি থাকে আপনার লাইলাহ বক্তব্যে এটা হচ্ছে কুফর তাহলে কুফরের উল্টাটা হচ্ছে আপনার দ্বিতীয় শর্তটা পূরণ করলেন আচ্ছা এখানে হুজুরাত এর একটা আয়াত আসতেছে প্রথমে তারাই মোমিন যারা আল মোমিন বলতেছেন কিন্তু মুসলিম বলেন নাই এখানে একটা ছোট্ট কথা আছে যে কোরআনে সুসংবাদ জান্নাতের সুসংবাদ কিন্তু মুমিনকে দেওয়া হয়েছে মুসলিমকে দেওয়া হয়নি যদিও মানে যদি আমরা শুধু মুসলিম বলি তার ভিতর মানে শুধু ইসলামের কথা বললে তার ভিতর ইমানের কথা থাকবে বা শুধু ইমানের কথা বললে তার ভিতর ইসলামের কথা থাকবে কিন্তু যখন দুইটা জিনিসকে আমরা আলাদাভাবে বলবো তখন ইসলাম ইমানের ভিতরে ইসলাম এবং ইমানের ভিতরে মুসলিম এবং মোমিনের ভিতরে তফাত আছে যাই হোক মোমিনটা হচ্ছে আমরা অনেক সময় বলি যে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট অথবা ইন্টারমিডিয়েট ডিগ্রি মাস্টার্স যেরকম ইসলাম ইমান এবং ইহসান হচ্ছে সেরকম প্রথমটা হচ্ছে মুসলিম প্র প্রাইমারিটা মুসলিম তার চেয়ে কিছু হলে আপনি মমিন হবেন তার চেয়ে বেটার হলে আপনি মোহসেন হবেন আচ্ছা যাই হোক এইখানে বলতেছেন তারাই মোমিন যারা আল্লাহ রসুলের প্রতি ইমান আনে পরে সন্দেহ পোষণ করে না ইমান অনেকে আনতে পারে একটা ইমোশনাল একটা মোমেন্টে অথবা ইমোশন ছাড়াই জন্মগতভাবে ভাবে বা হাজবেন্ডের জন্য বা বিয়ে করার জন্য অনেকরম ভাবে ইমান আনেনের মানুষ অনেকরম ভাবে মানুষ মুসলিম হয় কিন্তু আল্লাহ বলতেছেন তারাই মমিন যারা ইমান আনার পরে সন্দেহ পোষণ করে না এবং জীবন ও সম্পদ যারা আল্লাহর পথে জিহাদ করে তারাই সত্যনিষ্ঠ জীবন এবং সম্পদ কিন্তু সন্দেহযুক্ত কোন জিনিসের জন্য ব্যয় করা যায় না দেখবেন বহু মানুষ অনেক টাকা নিয়ে বসে পারে না পাঁচ পয়সা কারণ তার ভিতরে ওই নিশ্চয়তাটা যে এই এই পয়সাটা মানে হয়ে আখেরাতে যাবে নিশ্চয়তা তার আল্লাহ এবং আখেরাতে বিশ্বাসও করেন অথবা আশাও না। সেই জন্য সে পারে না তাহলে আল্লাহ কি বলতেছেন এটা ম্যানিফেস্টেশন বলতেছেন এটা ম্যানিফেস্টেশন বলতেছেন যে আপনি যে সন্দেহ পোষণ করেন না তার কিন্তু একটা আলামত হচ্ছে যে আপনি আল্লাহ রাস্তায় সম্পদ এবং জীবন ব্যয় করতে পারবেন জীবনের কষ্ট করেও ব্যয় করতে পারেন যুদ্ধ করে ব্যয় করতে পারেন দাওয়াত দিয়ে ব্যয় করতে পারেন এগুলো জীবন ব্যয় করে না জীবনের সময় ব্যয় করতেছেন আপনি সময় সম্পদ সম্পদ শ্রম মেধা চারটা নিয়মত আল্লাহ আপনাকে দিচ্ছেন আপনি এগুলো আল্লাহর পথে ব্যয় করবেন কখন যখন আপনি মনে করবেন যে এইখানের মানে আমাদের যে ব্যাংকে রাখলে একখান থেকে একখান ট্রান্সফার করি এইখানে আপনি জমা রাখতেছেন ট্রান্সফার হবে আখের রাতে তখনই আপনি ব্যয় করতে পারবেন এই জন্য এই কথাগুলো সাথে সাথে যে আসছে না সাথে আসছে এইবার দেখেন মুসলিমের একটা হাদিস আগে পড়লাম লাইলা নিয়ে কথাটা যুক্ত হাদিস লাইল্লার একটু অন্যরকম ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটা কি আল্লাহ রসুল বলতেছেন এটা এটাও মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলতেছেন এমন কেউ নেই যে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয় এবং আমি আল্লাহ রসুল নিজেকে বলতেছেন আমি আল্লাহ রসুল এই ঘোষণা সময় তো আল্লাহর সামনে উপস্থিত হবে এবং এই ঘোষণা সম্বন্ধে তার মনে কোন সন্দেহ থাকবে না এই সন্দেহ কথা চলে আসলো অথচ সে জান্নাতে যাবে না দেখেন কিভাবে আর একটা কথা জুড়ে গেল এর সাথে আপনি লাইল বলবেন অর্থ জেনে বলবেন বলার পরে আপনার ইয়াকিং থাকবে আবার আর কোন সন্দেহ থাকবে না তবেই কিন্তু আল্লাহ রসুল আপনাকে জাননাতে নিশ্চয়তা দিলেন তাহলে সন্দেহ থাকলে জান্নাত লাই লাই লাল্লাহ হাজারবার বললেও লক্ষ্যবার বললেও আপনার কিন্তু ঈশ্বর নিশ্চয়তা নাই জান্নাতের নিশ্চয়তা নাই এই আর আরো একটু কথা বলার আছে সেটা হচ্ছে যে আমরা আগে বলছি আমার আমার সাথে যেহেতু আপনারা পরিচিত আপনারা হয়তো কথাগুলো শুনছেন আগে যে অন্তরের রোগ স্কলাররা বলেন দুইটা দুইটা মেজর রোগ একটা হচ্ছে শাহাবাত একটা হচ্ছে সুবহাত আমরা আগে বলছি এখানে শাহাবাত কিওয়াত হচ্ছে রিপুর তাড়না যেগুলো লোভ কাম ক্রোধ রিপুর বশবর্তী হয়ে মানুষ ভুল কাজ করে অন্যায় কাজ করে শাহাবাত এটা একটা রন্তরের রোগ এই রোগটা স্কলাররা বলেন যে এটা ছোট রোগ মানে এটা যে করে একটা অন্যায় কাজ করে যখন কামের তাড়নায় যদি কেউ একটা ব্যবচার করে বসে তখনও তার ভিতরে কিন্তু একটা গিল্টি ফিলিং থাকে এবং সে মনে মনে তার মনটা কাঁদে ইমানদার হইলে তার মনটা কাঁদে এবং সে ফিরে আসতে চায় মানে হয়তো তবা করে বা খুব সহজে হয়তো ফিরে আসতে পারে কিন্তু শুভ হচ্ছে সন্দেহ প্রবণতা আমি আপনার একটা কথা বললাম আপনার ব্রেনে ধরে নাই যেমন ধরেন একটা উদাহরণ দেয়ের একটা প্রোগ্রাম ছিল ঢাকায় একটা ইফতারের ইসেড এর এমনিতে তো ওইখানে এক লোক আইসে বলতেছে যে সবে করাদের রাত তো একটাই তাইলে সৌদি আরব ঠিক নাইলে আমরা ঠিক সৌদি আরবের সবে হলে তো কালকে হয়েই গেছে তাহলে আমি পাইলাম কি এইটারই আর একটা আর একটা কথা বলে কি যে আল্লাহ সোমান তালা প্রতি শেষ ওয়ান থার্ডে লোয়েস্ট সেভেনে নেমে আসেন নিম্নতম আকাশে তো মানচিত্র মানে গ্লোবটা যদি ঘুরেন তাহলে কোথাও না কোথাও তো অলওয়েজ ওয়ান থার্ড লাস্ট ওয়ান থার্ড অফ দ্য নাইট তাহলে আল্লাহকে নামতেই থাকেন এগুলো অ্যাকচুয়ালি আসে সন্দেহ থেকে বুঝছেন না এগুলো আসে মানবিক যুক্তি মানবিক রেশনালিটি দিয়ে যখন আমরা আল্লাহরে বুঝি আমরা হইলাম থ্রি ডাইমেনশনাল মানুষ বা বড় জোর চার ডাইমেনশনাল টাইম নিয়ে আমরা যখন অসীম ডাইমেনশনের আল্লাহকে আমাদের মত করে বিচার করতে চাই তখন আমরা চিন্তা করি যে আল্লাহ সারাদিন এইগুলা হচ্ছে সন্দেহ প্রবণতারি তার ইমানটা শক্ত না এই তার ভিতরে সন্দেহটা আসে এই সন্দেহটা এটাকে মন থেকে উপড়ায় ফেলতে হবে মন থেকে দূর করতে হবে আর নাহলে আপনি কোনোদিন সেই জান্নাতের আশা রাখতে পারবেন না যে জান্নাত লাইলাহ দিয়ে নিশ্চিত করা হয়েছিল এটার ওষুধ বলতেছেন স্কলাররা জ্ঞান অর্জন সন্দেহের জ্ঞান অর্জন আপনি পড়াশোনা করবেন আপনার যে লাইনে সন্দেহটা আসে বা মনে উঁকি ঝুঁকি দিতে চেষ্টা করে সেটির উপর আপনি বিস্তর পড়াশোনা করবেন এবং আপনি যেই উত্তর দিতে পারবে তার কাছে যাবেন যে বোঝাইতে পারবে তার কাছে যাবেন তবে এটা ঠিক যে এই ট্রেন থাকাটা যে আমি আল্লাহর কথা যুক্তি দিয়ে বুঝবো এটা ইটস সেলফ একটা আপনার জন্য একটা একটা কি বলবো মানে দুর্ভোগ এবং দুর্ভাগ্যজনক ব্যাপার কারণ আপনি যদি আল্লাহ সারেন্ডার করতে পারতেন থিংকিং অথবা রিয়েলাইজিং যে আমি সবকিছু বুঝবো না কোনোদিন আমার সবকিছু বোঝা সম্ভব না আমি আর আল্লাহ আমার মেধা আমার মেধা আমার মানে যাই বলেন আপনার আমার বুদ্ধি আমার মেধা আমার জ্ঞান আল্লাহর জ্ঞানের সাথে কোনো দিকে তুলনীয় না আমি সাধারণত একটা সাধারণ উদাহরণ দেয় আপনাদের মানে কেমন লাগবে আমি না এই মসজিদে সেখানে হয়তো দেশে আমি যাই না श्रेणी बहुत कैकटारे ग्रहे सात कोटी मानुषे मृथिवी नामक अर्थ नामक ग्रहारी श्रेणी ग्रह माझारिश्रेणी तारेणी ग्रह साढ़े सातश मानु साढ़े सात कोटी मानुषर जिन्ह बन जार मेधा जार ज्ञान बनसे ज्ञाना सारे जिज्ञा लान थार्ड নামতেই থাকবেন শুধু শুধু আপনার নামা আপনার মত করেছেন আল্লাহ করে না তহিদের সূচনা কিন্তু থেকে আর কিছুর জ্ঞান ও আল্লাহর জ্ঞানের মতো না আর কিছুর বুদ্ধি আল্লাহর বুদ্ধির মতো না আর কিছুর মেধা আল্লাহর মতো না এখান থেকে শুরু করতে পারলে কিন্তু আপনি এক ধরনের সারেন্ডার করতে পারছেন কিন্তু আপনি আসলে সারেন্ডারই করতে পারেন এই জন্য আপনার মাথায় আসতেছে যে ওইখানের কদর আর এইখানের কদর ওইটা যদি ঠিক হয় তাহলে আমি কদর মিস করছি আমি ঠিক হইলে আল্লাহরকে অভাব আছে নাকি আপনার কদর আর তার কদর দুইটা দুইটাই যদি দেন উনি আপনার তারিখটা আর ওই তারিখটা দুইটাই যদি উনি ব্যালেট বলেন আপনার আপত্তি আছে নাকি কোন নাকি উনার অভাব আছে যে একটা দিলে একটা দেওয়া যাবে না কোনো অভাব নাই তো সুতরাং আমরা সন্দেহটাকে উপরে ফেলব সন্দেহ হচ্ছে ইমানকে ইমানকে ওই ঐ পোকা যেভাবে কাট খায় সেইভাবে ইমানকে শেষ করে দেয় সুতরাং আমরা চেষ্টা করবো আমাদের সন্দেহ থেকে বেঁচে থাকতে বা সন্দেহকে এই করতে অতিক্রম করতে তিন নাম্বার শর্ত শাহাদার তৃতীয় শর্ত শাহাদাটাকে কবুল করে নেওয়া প্রথমটা বললাম অর্থ বোঝা দ্বিতীয়টা বললাম নিশ্চিত হওয়া তৃতীয়টা বললাম কবুল করে নেওয়া আমি যখন এটা প্রথম পড়ি তখন আমার কাছে কিন্তু এটা মনে হয়েছে যে আমার যদি একই থাকে তাহলে কবুল করে নেওয়ার সমস্যা কি আবার কেন কবুল করতে হবে ইয়া কিন্তু আসে আমার দৈনন্দিন জীবনে আমরা দেখি যে আমরা জানি এই ছেলেটা খুব ভালো ছেলে মানে জীবনে মিথ্যা কথা বলেন তারপরে মজলিষে বলেন কবুল আলহামদুলিল্লাহ বিয়ে করছেন আমরা জানি যে ছেলেটা বলছে যখন একবার এই যখন আইসা বসে নিশ্চিত বিয়ে করবেই সে জন্য আসে তবু আমরা কানে শুনতে চাই যে করছে এই কবলের ব্যাপারটা অনেকটা এরকম আল্লাহুল্লাহালামের সময় অনেক মানুষ ছিল যারা তাদের সন্তান করোনার রায় তাদের সন্তানদেরকে যেভাবে চিনতো সেইভাবে তারা বুঝছে যে ইনি সত্যিকার কবুল করতে ফুটানি বংশগত গোত্রগত একদল মনে করতো বনি ইসরায়েলের ভিতর রসুল আসবে উনি তো বনি ইসরায়েলের না তারা জানতো সত্যিকার রসুল আপনার এই যে সাফিয়া রাদিয়াল আনহা ওনার বাবা এবং চাচার ভিতরে ডায়লগ উনি বলতেছেন যখন উনি रसुलर तक बनी इशलनाब उन्नी निश्चित जानतम सत्यारा कबुल करते कबुल উচ্চারণ করে কবুল করে নিবেন একসেপ্ট করে নিবেন বহু ওয়েস্টার্ন ই আছে লেখক আছে বা বা মারা মারা গেছে গেছে পাস্টে দুজনের কথা আমি বলি সবসময় একজন হচ্ছে এডওয়ার্ড সাইড এডওয়ার্ড সাইড ওই কলম্বিয়া ইউনিভার্সিটি নিউ ইয়র্কে কলম্বিয় ইউনিভার্সিটিচার ছিল প্যালেস্টাইনিয়ান খ্রিস্টিয়ান সে কিন্তু ইসলামের জন্য না জেনে বা জেনে বা ইচ্ছা করে হোক বা আল্লাহ তাকে করাই নিয়েছেন বহু কাজ করছে কিন্তু সে মুসলিম হয় নাই এই এই লোকটা যেমন ধরেন বা এরকম আরো লোক আছেন যারা ইসলামের জন্য অনেক কাজ করছেন ইসলামকে সত্য ধর্ম মনে করছেন মনে করে তার পক্ষে লিখছেন কিন্তু তারা কবুলটা করতে পারেন সুতরাং আপনার জ্ঞানের পরে বা ভাষা অর্থটা জানার পরে এবং ইয়াকি নাসার পরেও কবুল করার ব্যাপার আছে আমরা এটা জানবো ইনশাল্লাহ দেখবেন আপনার হিন্দু হিন্দু বা অনেক বিধর্মী ফ্রেন্ড আছে আমাদেরও আছে পরিচিত আছে সে আপনার চেয়ে বেশি জানে ইসলাম সম্বন্ধে আপনার চেয়ে বেশি জানে সত্যি বলে মনেও করে সে ইসলামের পক্ষে তর্ক করে বাট ইজ নট এ মুসলিম কবুল করতে পারে না কবুল করাটা একটা ব্যাপার যেখানে আল্লাহ বলতেছেন তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো সুতরাং তোমাদের যারা এরকম করে তাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে হীনতা এবং কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির মুখোমুখি হবে এর মানে কি এই আপনার মদিনার অনেক মানুষকে বোঝানো হচ্ছে যারা আসলে বিশ্বাস করতো যে আল্লাহ রসুল ঠিক রসুল কিন্তু একটা পার্টিকুলার সময়ে বা একটা ইসে এটাকে কবুল করতে পারতো না বা এটাকে ঘোষণা দিতে পারত না সুরা আহজাবের ছত্রিশ নম্বর আয়াত এটা অবশ্য ইটা একটু আরেকটা প্রসঙ্গে এটার সানি নজুল যেটা বলি বা সাবাব বলি যেটা সেটা আরেকটা প্রসঙ্গে আসছে মানে একটা একটা গল্প আছে আসে তারপর জেনারেল মিনিংটা এটাই হয় যে আল্লাহ ও তার রসুল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ বা কোন মুমিন নারী সেই বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে না কেউ আল্লাহ এবং তার রসুলকে অমান্য করলে অমান্য করলে সে তো পথভ্রষ্ট হবে অর্থাৎ ওইখানে অনেকেই বলতে যে আমরা তো আল্লাহ মানি আমরা তো ই মানি আমরা তো আখেরাতে বিশ্বাস করি আমরা ইসলামে বিশ্বাস করি বা একে আল্লাহ বিশ্বাস করি অথচ তারা সর্বান্তকরণে কবুল করতে পারতো না বা মেনে নিতে পারত না আল্লাহ রসুলকে সেটার ব্যাপার চতুর্থ শর্ত তিনটা গেল আমাদের চতুর্থ শর্ত হচ্ছে একই রকম মনে হবে কিন্তু তারপরে ফাইনাল ডিফারেন্স আছে আপনারা দেখবেন পড়লে সাদের কাছে আত্মসমর্পণ করা আমাদের দেশে বহু নামাজ পড়া মানুষ বহু রোজা রাখা মানুষ আছে যখন বললেন যে ইন্টারেস্ট ব্যাংকিং টা ছেড়ে দাও সে বলবে এই জন্য চলা যাবে না তাইলে কেমনে লাইফ চলবে না দেশে যাবে না কাফের দেশে যাওয়াটা হারাম বেসিক্যালি সে বলবে তাইলে তো কোনো উচ্চশিক্ষা হবে না পড়াশোনা কেমনে হবে উপার্জন কেমনে হবে পিএইচডি কেমনে হবে বুঝছেন না বহু মানুষ আছে যারা কিন্তু শিকার করে প্রথম তিনটাই করে এখানে দেখেন প্রথমটা কি অর্থ कबुल करपण कर प्रबुल्लासे भरे मुख अल्लाह रसल सत्य रसुलर्म सत्य धर्म अर्थ जाने आल्लापासनारे नहींबादत क्यों नहीं तथा ছাড়া কি এখন ব্যবসা করা যাবে কোন তাইলে তো আমাদেরকে তাইলে বইলে কিন্তু জীবনযাপন অসম্ভব তাইলে এই আত্মসমর্পণটা করতে পারে না এই আত্মসমর্পণ মানে কি আল্লাহ ইচ্ছা ও আদেশের কাছে আত্মসমর্পণ আল্লাহর ইচ্ছা এবং আদেশ নবী হিসাবে আল্লাহ রসুল্লার ইচ্ছা এবং আদেশ নবী হিসাবে এখানে একটু একটু ছোট্ট আছে ওনার একটা খাওয়া খাইতে ইচ্ছা করত। এই ইচ্ছার কথা আমি বলতেছি নবী হিসাবে আল্লাহ এবং আদেশ জুমার কোরআন তোমরা তোমাদের প্রতিপালক মুখী হও এবং তার কাছে আত্মসমর্পণ করো আমরা সবাই জানি ইসলাম কথা মানে হচ্ছে আল্লাহর ইচ্ছা অনিচ্ছার কাছে নিজের ইচ্ছা অনিচ্ছা সমর্পণ করা কিন্তু আমরা কখনো এইভাবে চিন্তা করি না যে মুসলিম হওয়া মানে কিন্তু ইসলাম যেমন মানে তাই মুসলিম হওয়া মানে কিন্তু তাই এবং সেখানে সকল ইচ্ছা এবং আদেশ আসবে কতগুলা বা কতগুলা না তা না আয়াত আসতেছে সুরা একশো পঁচিশ নাম্বার আয়াত দিনে তার চেয়ে আর কে ভালো যে সৎকর্ম পরায়ণ হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যে সৎ কর্ম যে সৎকর্ম করে এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আর একটা অ্যাট সুরানিসার নম্বর অ্যাট একই রকম মনে হবে বা তোমার প্রতিপালকের শপথ কিন্তু না তোমার প্রতিপালকের শপথ তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিবাদ বিসংবাদ মানে ঝগড়াঝাটি বিচারের ভার তোমার উপর অর্পণ করবে না রসুলের উপরে বা রসুলের যা আসছেন তার উপর সেরিয়ার উপরে তারপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা থাকবে না সর্বান্ত সেটা মেনে নিবে অর্থাৎ সব সর্বান্ত আত্মসমর্পণ করবেন আল্লাহ রসুল আল্লাহ বলছেন শেষ আল্লাহ বলছেন যে মুসলমান এবং কাফের আলো দেখা যাবে না একটা থেকে আরেকটা এবং কাফের একসাথে থাকবে না এখানে কোন যুক্তি নাই তাইলে আজকের দিনে কেমনে চলবে তাইলে লন্ডনে কেমনে থাকবো তাইলে আমেরিকায় কেমনে থাকবো আর কোন যুক্তি নাই গেল আমরা চার নম্বর করলাম এখানে একটু কথা আছে কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করেন অথচ সে অনুযায়ী কাজ করেন না তখন বুঝতে হবে যে হয় তিনি বুঝেন না ইসলাম কি আর না হয় তিনি নিজের বিপক্ষেই সাক্ষ্য দেন তিনি উচ্চারণ করেন তা আসলে সত্যিকার ও সঠিক ইমানের সাক্ষ্য বা ঘোষণা নয় তার আপনার সাক্ষ্য আপনার সাদা আপনার লাইলাহ অথবা আপনি যেটা জান্নাতে চাইতে চান যেটাকে জানাতে চাবি মনে করেন সেটা আসলে সত্যিকার সাক্ষ্য না অথবা আরেকটা কি বলছেন হয় আপনি অথবা আরেকটা বলছেন আপনি ইসলামের মানেই বুঝেন না ইসলামের মানি বুঝলে আপনি সেইভাবে সমর্পণ করতেন নিজেকে এটার মানি না যে আমরা কিন্তু পারফেক্ট মুসলিম সবাই হয়ে একদম তা না আমরা কখনো আমরা কখনো মেনে নিব ইন জেনারেল বিশ্বাস করবো আল্লাহ যা বলছে আমাদের জন্য শিরোধার্যটা আল্লাহ যা বলছে তার কাছে আমি আত্মসমর্পণ করছি ইয়েট কিন্তু আপনি একটা অবদ্রতার কাজ করতে পারেন করতে পারেন না আপনি অনেক সময় আমরা হয় যে আমাদের জীবনে আমাদের আব্বার ব্যাপারে এই ধরেন আমার আব্বার সকল কথা আমি শিরোদর্জা মনে করি স্টিল একদিন কোন একটা আমি উইক আব্বাটা কিছু বলে গেছেন যে দরজাটা বন্ধ করে ঘুমাই আমি ঘুমাই দরজাটা বন্ধ করতে আমার মনে নেই হইতে পারে না এটা আমরা পারফেক্ট হবে এটা কিন্তু বলতেছি না কিন্তু আমরা অ্যাকনোলেজ করবো যে আমাদের সবাই সাদা মিনিংফুল হইতে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে পঞ্চম শর্ত বিশ্বস্ততা বিশ্বস্তার উল্টাটা কি বিশ্বাস বিপরীত শব্দটা কি মুনাফিকি এই ক্লাস বিশ্বাস আমরা আরবিতে কি বলি ক্লাস বলি উল্টাটা বলি মুনাফিক এইখানে এই বলতে যেটা বলছে পঞ্চম শর্ত শুধু আল্লাহর জন্য আপনি মুসলিম হবেন আমি যদি এই কথাটা আপনাকে সহজে বলতাম শুনতে একটু কানে লাগে মুসলিম তো আল্লাহর জন্য হয়েছে না শুধু আল্লাহর জন্য মুসলিম হবেন সব মানুষ আল্লাহর জন্য মুসলিম হয় না কেউ বাবা মার জন্য হয় কেউ সমাজের জন্য হয় কেউ বিয়ের জন্য হয় কেউ সিটিজেনশিপের জন্য হয় না অনেক কিছুর জন্য কেউ চাকরির জন্য মুসলিম হয় যেমন ধরেন এই সে কি বলে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে ব্যবসা করার ব্যবসা করতে গেলে আপনার একটা মুসলিম পার্টনার থাকতে হবে ভূমিপুত্র যেমন ইন্দোনেশিয়ান হেড অফ স্টেট যারা তাদের মুসলিম নাম থাকতে হবে মুসলিম নাম থাকতে হবে শর্ত দেখা গেছে অনেকে রিয়েলি মুসলিম না হয় একটা নাম ধারণ করে ওই পলিটিক্স করার জন্য বা যাওয়ার জন্য সেসব না আপনি আল্লাহর জন্য কেবল মুসলিম হবে নিটা এখানে গবেষণার থেকে বের করে নিয়ে আসছেন এইটা না হইলে এইটা না হইলে এইটা না হইলে এইটা না হইলে সাদার কোন মানে থাকবে না বুঝছেন না ব্যাপারটা এই হাদিস দেখেন কি বলতে আল্লাহাম এমন কেউ নেই যে বিশ্বস্ততা সহকারে সহকারে তার অন্তর থেকে সাক্ষ্য দিয়েছে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোন ফুলফিল করলে তবে আপনি শর্ত পূরণ করলেন এবং আলহামদুল্লাহ বা আমরা আশা করবো যে আপনি সেই লাইলাহ বলছেন যেটা জান্নাতে চাবি যেটা দিয়ে জানাতে কেউ যাবে আপনার আয়াত আসতেছে সুরা বাকি সবাই জানেন মানুষের ভিতর এমন রয়েছে যারা বলে যে আমরা আল্লাহ এবং আখেতে বিশ্বাস করি কিন্তু তারা বিশ্বাসী না আল্লাহ বলে দিচ্ছে বহু মানুষ আছে যারা বলে যে আল্লাহ এবং আখেতে বিশ্বাস করি কিন্তু তারা বিশ্বাসী না এখানে আমি একটা বইটা যখন ই করি লিপিবদ্ধ করি তখন আমি একটা উদাহরণ দিয়েছিলাম একের পরেও এবং আগেও মানে আমি বলতেছি প্রথম মিটার পরে দুই হাজার একের আগের সময়টাতে কেওসটা খুব বেশি ছিল ওরা অনেক কটা ফ্যাকশনে বিভক্ত ছিল আহমেদ মাসুদ তারপরে গুরুবুদ্দিন হেকমতিয়ার তারপরে ওমর মোল্লা তারা নিজেদের মারামারিতে ই আর কি তো তখন আমরা যখন মুসলিমরা মারামারি করি নিজেদের ভিতরে তখন লাভবান হয় কিভাবে প্রথম লাভবান হচ্ছে যে তারা অস্ত্র বিক্রি করে আমাদের কাছে তো এক অস্ত্র ব্যবসায়ী গেছে ওই আফগানিস্তানে অস্ত্র বিক্রি করতে কোথাও তো সে প্রস্তু জানতো সে শুনতেছে ওরা বলতেছে এটা তো সাদা চাম কাফের এর মানে ই করে দাও কি। এই তো এখানে আসছে আমাদের ভিতরে তথ্য নিতে ই করতে এর মাইরে ফেলো সে এখানে জানতিনা দেখে নিন এইভাবে অনেকে সাদা বলতে পারে বলেও এইভাবে বলেও আপনারা এই যে আবদুল্লাহ সদ উনি যখন এই প্রথম সদ সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করলেন উনিশশো আঠারো উনিশ বিশ একুশ ওই সময় গল্পগুলো আপনারা পড়েন আপনারা দেখবেন বহু আমেরিকান হইত মুসলমানরা ফিনিট ফার্স্ট আর কি রেসটা শুরু হয় কিন্তু ওই সময় দেখবেন আপনারা অনেক মুসলমান হওয়ার গল্প দেখবেন এই মুসলমান হওয়া মানে কি তার কাছে ভালো হওয়া তাকে দলে টানা বা করার জন্য হইতো আর যাই হোক এটা হচ্ছে আর এই হচ্ছে কি শুধু আল্লাহর জন্য আপনি মুসলিম হবেন শুধু আল্লাহর জন্য আপনি আশাদু আল্লাহ বলবেন শুধু আল্লাহর জন্য আপনি আপনার দিনকে নির্ধারণ করবেন এখানে ই দিচ্ছেন কিছু ওই আয়ারটা দিচ্ছেন আমরা পাঁচটা শর্ত শেষ করছি আউট অফ নাইন ছয় নম্বর শর্তটা হচ্ছে এটাও বাট এটা হচ্ছে আরেক ধরনের এটা সিরকের উল্টা এ ক্লাস যেটা এর আগেরটা আমরা বলছি মুনাফিকির উল্টা যে বিশ্বাসের মুনাফিক তোমার ত্যায করবো সেই উদ্দেশ্যটা হইতে পারে একটা মেয়ে বিয়ে হবে না আপনার সাথে যদি মুসলিম না হন সেই উদ্দেশ্য হইতে পারে আর্মস ডিলার যার কথা বললাম তাকে মানসিক মাইরে ফেলবে সেই জন্য আর এখন যেটা বলতেছি এটা হচ্ছে কেবলমাত্র আল্লাহর জন্য মানে এক্লাস সহকারে সাদা উচ্চারণ করা আখেরাতে বিশ্বাস করে কিন্তু সাথে কি আছে একটু শির যুক্ত আছে তাহলে কি এই সাদা তাকে জান্নাতে নেবে নেবে সারা জীবনের এত কষ্ট এত অনেক আছে কিন্তু কষ্ট করে আমাদের দেশে অনেক মানে যে সমস্ত সেক গুলাকে আমরা বলি যে তারা বিদাতের উপর বা শিরকের উপর আসে অনেক দেহবন্দী ভাইরা অনেক তবলিক ভাইরা অনেক বেল্লবীরা অনেক মনে প্রাণে মনে করতেছে যে সে আল্লাহ করতেছে সে আল্লাহ জান্নাতে জান্নামে সবকিছুতে বিশ্বাস করে কিন্তু সাথে একটু শিরক আছে তাইলে কিন্তু তার এটা ওই শর্ত পূরণ করবে না সারাদা শর্ত ভঙ্গ হয়ে যাবে এটার ষষ্ঠ পয়েন্টটা হচ্ছে এটা আমাদের দেশের জন্য এটা খুব প্রযোজ্য জুমারের দুই নম্বর আয়াত করতেছেন দিনকে তার জন্য তার মানে আল্লাহর জন্য বিশুদ্ধ বানিয়ে আল্লাহর ইবাদত করো আপনারা জানেন আমরা তহিদের কথা আবার ফিরে আসতেছি আল্লাহকে সব কিছু থেকে আলাদা করতে হবে আমরা বলছি এখানে এই মজিসে বহুতবার বলছি আমি যে তহিদের আপনার তহিদের জ্ঞানের কি দিয়ে আর কিছুই আল্লাহর মত না এই কথা দিয়ে শুরু হবে আর সবকিছুকে আরেক দিকে নেন আর কিছুই আল্লাহর মতো না আপনি আপনার আপনার জন্য ইজি হবে দুইটা আয়াতের কথা আমরা বলি গোলামিয়াকুল্লাহ কুফন আহাদ একটা কি বলি লাইসাকা মিসলি সাইন অনেকবার বলছি আমরা এখানে এই দুইটা এখান থেকে আপনার যাত্রা শুরু হবে এটা অনেকভাবে আল্লাহ কোরআনে বলছেন একভাবে আমরা এখন শুনলাম দিনকে তার জন্য বিশুদ্ধ বানিয়ে আল্লাহাদা এখানে কি বলতেছেন তাদেরকে তো এছাড়া আর কোন হুকুম দেওয়া হয়নি তাদেরকে মানে এখানে মুশ্রিকিনা আহলে কিতাব কাফের আর মুশিক কাফের দুই শ্রেণীর কাফের নিয়ে আল্লাহ কথা বলতে যারা কুফর করছে আর কি তাদের নিয়ে কথা তো বলতেছেন যে তাদের তাদেরকে তো এছাড়া আর কোনো হুকুম দেওয়া হয়নি যে তারা নিজেদেরকে নিজেদের দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করে একনিষ্ঠ ভাবে তার ইবাদত করবে সালাদম করবে জাকাত দিবে এটাই যথার্থ সত্য ও সঠিক দিন উমিরু। আল্লা রেবলমাত্র আল্লাহর ইবাদত করবে এছাড়া কোন আদেশ দেওয়া হয় নাই আচ্ছা এছাড়া এবার দেখেন এবার দেখেন ওই লাইলাহার হাদিস্টার আরেকটা ল্যাঙ্গুয়েজে আসতেছে সব কটা কিন্তু রসুলের মুখের কথা সব কটা আমরা কি পড়লাম আয়ের বুখারী মুসলিম বাড়তেছি এটা কিন্তু কেবল আল্লাহ সন্তুষ্টি কামনা করে বলে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে না আর কারো সন্তুষ্টি না পীরের না বুজুর্গের না হুজুরের না লাতের না মানাতের না না। উজ্জার অথবা নতুন নতুন ইলা আছে আমাদের অনেক আমরা অনেক সময় মনে করি যে ইলার একটা চেহারা লাগবে তা লাগবে এমন কোন কথা নাই পারে না নিজের ডিজায়ার হচ্ছে একটা ইলা সবচেয়ে বড় ইলার একটা হচ্ছে মানুষের ডিজায়ার আমার যা ভাল লাগে আমি সেটা করি এটাও একটা ইলা এটা কিন্তু কোন চেহারা নাই আছে কোনো চেহারা নাই। টাকা পয়সা দ্বন্দ্ব হলেও তো একটা ইলা এখনকার মানুষের আমি আপনাদের অনেকবার বলছি আগে আবার বলি আবার আব্বা মারা গেছেন উনিশশো একানব্বই সালে উনি বেঁচে থাকতে বলতেন মানি ইজ দডি ফার্স্ট গড কি আল্লাহ সেকেন্ড গড হচ্ছে মানি উনি বলতেন ওই ইউএস ডলার বিলে লেখা আছে ইন গড উইথ ট্রাস্ট মানে গড এর কথাটা পয়লা লেখা আছে আর উজ্জ্বাটা হচ্ছে রেস্ট ইন ক্যাশ মানে ইন গড উইথ ট্রাস্ট আল্লাহ আমরা বিশ্বাস করি বাকি সবাই লোক ক্যাশে তা আব্বা বলতেন যে মানি হচ্ছে সেকেন্ড গড কিন্তু এখন হচ্ছে মানি ফার্স্ট গড কিন্তু এখন বাংলাদেশেই মানি ফার্স্ট গড মানের জন্য কিন্তু আপনার ভাই আপনাকে ফরমালিন খাওয়াচ্ছে বেজাল ইনজেকশন দিতেছেন সমস্ত কিছু আপনার ষোলশ মে কে আপনার গাড়ির উপরে বসায় মডেল বানায়া গাড়ির শোরুম গুলাতে ওই যে গাড়ির কি হলো এক্সিবিশন হলো বিক্রি পরাইয়া ছবি তো তোলাতেছেন কিসের জন্য আসলে প্রাপ্তি কি আপনার বেসিক্যালি পয়সা তাহলে এখন আমরা না আমরা না বুঝলেও না রিলেস করলেও অথবা না রিলেট করলেও কিন্তু মানেও কিন্তু গড হইতে পারে মানুষের এবং এখনকার দুনিয়ায় ভেরি মাছ এ গানি আর কি মানের জন্য আপনি করতেছেন না আপনার ভাইকে আপনি বিষ খাওয়াচ্ছেন ফরমালিন খাওয়াচ্ছেন ভেজার ওষুধ দিচ্ছেন আপনার মেয়েকে আপনি আরেকজন কাছে বিক্রি করে দিচ্ছেন বিক্রি যে খালি আলটিমেট বিক্রি তা না ছবি দেখতে এটা বিক্রি বুঝছেন না ওইটা তুলে উপার্জন করতেছে মানে এটাও বিক্রি চিন্তার ব্যাপার আছে চিন্তা করবেন ইনশাল্লাহ এরপরে বলতেছেন আবারও বলতে কথাটা আপনি কেবল আল্লাহর জন্য মুসলিম আপনি চিন্তা করবেন যেসব মুসলিম একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন ও বড় হয়েছেন তাদের এই ব্যাপারটা নিয়ে বিশেষভাবে ভাবা উচিত কেন পিতামাতার জন্য পরিবারের জন্য বন্ধুদের জন্য সম্পদের জন্য অথবা যে কোন পার্থিব লক্ষ্যের জন্য মুসলিম না হয়ে প্রত্যেকের নিজের অন্তরে নিজের অন্তরে এই ব্যাপারটা পরিষ্কার হওয়া উচিত তিনি কেবলমাত্র আল্লাহর জন্য মুসলিম তার মুসলিম হওয়ার শুরু আল্লাহর জন্য শেষও আল্লাহর জন্য মুসলিম শুরু আল্লাহর জন্য শেষও আল্লাহর জন্য এই কথাটাতে আমাদের নবম শর্তটা আসবে আমরা যাব ষষ্ঠ শর্ত আমরা শেষ করলাম সপ্তম শর্ত হচ্ছে এই সাক্ষ্যকে মনে প্রাণে ভালোবাসা এইটার কিন্তু অনেক বড় একটা অর্থ আসছে এই সাক্ষ্যকে মনে প্রাণে ভালোবাসার অনেক বড় একটা অর্থ আছে প্রথম অর্থটা হচ্ছে এই সাক্ষ্য যেসব মানুষ দেয় তাদেরকে ভালোবাসা এই জন্য আমরা বলি যে হচ্ছে ওয়ালা অব বারা আপনার সকল ভালোবাসা এই এই শাহাদা যারা দেয় এই শাহাদা যারা উচ্চারণ করে এই শাহাদা অনুযায়ী যারা জীবন জীবনযাপন করে তাদেরকে আপনি শাহাদার জন্য বা এই শাহাদার মানে শর্ত হিসাবে বা শাহাদা উচ্চারণ করছে বলে ভালোবাসবে এটা এখানে আল্লাহ বলতেছেন যারা সাদা অনুযায়ী লেখক যারা সাদা অনুযায়ী জীবনযাপন করেন এবং এর অর্থ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন তাদেরকে এটা বলতে গিয়ে আমি একদিন যে ইকবাল আপনাদের সিলেটের সিলেটের কৃতি সন্তান না উনি বাইরের বাট সিলেটের নাম করা লোক আর কি সিলেট ইউনিভার্সিটির নাম কর আমি একদিন বলতেছিলাম যে দুই পা কাটা ফকির বিয়ারিং এর উপর বিয়ারিং এর টাকা লাগানো কাঠের গাড়িতে গাড়ি মসজিদের সামনে জুমার দিনে ভিক্ষা করতে আসে ও আমার কাছে সাদা উচ্চারণ করে সে আসাদা কিছুই বলে না সুতরাং সেই অল ইজ পিএইচডি মানে দেশরত্ন কি কি সব আসে না সবকিছু নিয়েও তার চেয়ে আমার কাছে ওই পাকাটা ভিক্ষুভকের প্রিয় কারণ সে সাদা উচ্চারণ করে সে সাদার উপর আল্লাহ বলতেছেন সুরা সুরা মাঝে কেউ কেউ আল্লাহ ছাড়া আল্লাহ কে হিসেবে গ্রহণ করে এবং আল্লাহকে ভালোবাসার মত করেই তাদের এখানে এই দেশে বহু মানুষ আছে যারা বলবে মুসলমান মুসলমান দিয়ে কি হবে ইসলাম দিয়ে কি হবে আমি জাফর ইকবাল রে আমার প্রাণের চেয়ে ভালোবাসি আসেন আমি হুমায়ুন আহমদার আমার চেয়ে ভালোবাসি আরেকজনকে আরেকজনকে বলবে আল্লাহর ভালোবাসা কেন ওয়েট বহু মানুষ আছে এটা এটার আল্টিমেট কথাটা আল্লাহ বলছেন এই আয় বলছেন এবং সুরা তো আবার চব্বিশ আমরা জানি তিনটা জিনিসকে আটটা জিনিসের বেশি ভালো না বাসতে পারলে আল্লাহ বলতেছেন শাস্তির জন্য ওয়েট করতে সুরা তো আবার চব্বিশ নম্বর আয় সেই আটটা জিনিসের প্রতি যে ভালোবাসাটা সেটা আমাদের ভিতরে ইনহারেন্ট আল্লাহ দিয়ে দিচ্ছেন কিন্তু যদি কখনো দুটোর ভিতরে কনফ্লিক্ট আসে যে আমার ওই একটা জিনিস কি আমাদের পিতা আমাদের সন্তান আমাদের ভাই আমাদের ওয়াইফ আমাদের জ্ঞাতিগোষ্ঠী যারা আছে আহাল যাদেরকে আমরা বলি আমাদের সম্পদ যেটা আমরা অর্জন করি আমাদের ব্যবসা বাণিজ্য যেটা যেটাতে মন্দার ভয় করি আমরা অথবা আমাদের বাসস্থান এগুলো সবাই সব কোয়ার্টারকে আমরা ভালোবাসি কিন্তু যদি কখনো এমন একটা ব্যাপার আসে যে দুইটার একটা নিতে হবে দুইটা রাখা যাচ্ছে না বা একটা রাখতে গেলে আরটা ক্ষতি হবে তখন কিন্তু আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুল এবং গেহাদ ফিল্লা এইগুলোকে চুজ করতে হবে যদি আমরা না করতে পারি আল্লা বলতেছেন অপেক্ষা করো স্বাস্থ্যের জন্য পরিণতির জন্য অপেক্ষা করো তাইলে শাহাদার লোককে ভালোবাসা বলতে শাহাদা যারা উচ্চারণ করে তাদেরকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা রসুলকে ভালোবাসা এবং জেহাদ ফিসাবলা কে ভালোবাসা দেন এনিথিং এলস আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি যদি ভালোবাসি তাইলে আমি আসলে আটটা হাদিস বুখারি এবং মুসলিমের হাদিস যার ভিতর তিনটি বৈশিষ্ট্য রয়েছে সে ইমানের মিষ্টি সাদ লাভ করে সুইটনেস অফ ইমান ইংরেজিতে বলেন ইংরেজিতে আমি পড়ছি হাদিসটা আর অ্যারাবিক আমার মনে নাই আছে শুধু যার প্রথমে সবচেয়ে ভালোবাসি একসময় বলছেন নিজের নফসের মতো ভালোবাসি বা সমান তারপরে বলছেন তাও হয় নাই তারপরে বলছেন নিজের চেয়ে বেশি ভালোবাসি তাহলে আল্লাহ বলছেন হ্যাঁ এবার ঠিক আছে তাহলে এটার অনেক এটার অনেক বড় মিনিং মিনিং এটা না যে মুখে দিয়া বললাম যে आसे मुखे समय अष्टम शर्त सकल उपास्य अस्वीकार करा कबुलर अष्टम शर्त এইখানে দিচ্ছেন উনি সেটা হচ্ছে তাগুতকে অস্বীকার করার কথা আসছে যে করে বলতেছেন যে তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহ ইমান আনবে সে এমন এক মজবুত হাতেল ধরল যা কখনো ভাঙবে না অর্থটা দিচ্ছেন তাগুতকে অস্বীকার করা বলতে কি আমরা অনেক বুঝি না তাগুত মেনট বি সরাসরি উপাস্য নাও হইতে পারে আপনার মানে এবাদত ইতো তাকে ইলা মনে করেন না তথাপি কিন্তু অস্বীকার না করতে পারেন এমনও ব্যাপার আছে যেমন ধরেন আমরা যখন একটা গণকের কথা বলি বা আজকের দিনটি কেমন যাবে একটা রাশিচক্রের কথা বলি আমাদের বর্ষা শুরু হয় দিকে রাশিচক্র দিয়া আপনার পেপারগুলা সাপ্লিমেন্ট দেখবেন এত মোটা হয়ে গেছে ফ্রি আপনার বলে দিচ্ছে আপনার দিনগুলো কেমন যাবে আপনি অমক রাশি তমক রাশি তমক রাশি কার জন্ম কবে বলে দিছে যে ক্লাইম করে যে সে জানে পাঁচ ধরনের একটা যে আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে বিচার করে সেও একটা তাগুত তাকে অস্বীকার করতে হবে অস্বীকার করার তাকে রিমুভ করার কিন্তু এক না দুইটা কিন্তু আলাদা জিনিস রিমুভ করার আমার ক্ষমতা না থাকতে পারে আল্লাহ ক্ষমতা না দিতে পারে আমার হাজার বৎসর কেটে যেতে পারে একটা একটা লোকের আন্ডারে যে বা একটা একটা মেশিনারের আন্ডারে যারা আল্লাহন দিয়ে বিচার করে না বা আল্লাহনকে স্বীকারই করে না কিন্তু আমি ওটাকে বৈধ মনে করব না আমি ওইটাকে বৈধ মনে করব না এটা হচ্ছে অস্বীকার করা আর ক্ষমতা থাকলে আমি অফকোর্স এটা এরডিকেট করব অফ এটা ই চাবো এটার কি বলে প্রতিকার চাবো অবশ্যই চাবো কিন্তু এটা কিন্তু আমরা অনেকে রিয়েলাইজ করি যে ওটাও যে একটা তাগুদ যে গণগণে সেও যে একটা তাগুদ যে আজকের দিনটি কেমন যাবে সেও একটা তাগুদ এইভাবে বুঝে জ্ঞান সমেত জ্ঞান সরি জ্ঞানের উপর ভিত্তি করে আমরা কি করব সকল উপাস্যকে এবং সকল তাগুদকে অস্বীকার করব এটা হচ্ছে অষ্টম শর্ত শর্ত এখানে দেখেন মুসলিমের হাদিসটা আবার কোর্ট করতেছেন ওনারা আর একটা ল্যাঙ্গুয়েজে আরেকটা ল্যাঙ্গুয়েজে এই ল্যাঙ্গুয়েজটা কি इलाह नहीं आल्ला छा जाना अस्वीकार कर सम्पद और रक्त निपद और हिसाब आल्ला लाल्लापासना के अस्वीकार कर लक्त और सम्पद निपद আর তার হিসাব আল্লাহ সাথে মানে এইটুকু যদি বলে বলেন আপনি এই মিনিং নিয়ে যদি বলেন তাহলে তার হিসাব হচ্ছে আল্লাহ সাথে অর্থাৎ তাকে মুসলিম হিসাবে গণ্য করতে হবে তাকে মুসলিম হিসাবে গণ্য করতে আচ্ছা এখানে আপনার আমাদের সিলেটিদের কথা বলতেছি আমাদের সমস্ত মাজার গুলাতে কিন্তু লাইলা হেল্লাল জিকির করা হয় এবং সমস্ত মাজার কিন্তু তহিদের বক্তব্য দেওয়া হয় আপনি গেলে দেখবেন সমস্ত মাজারে বসে কিন্তু শিরকে রেগে কথা বলা হয় আমার একজন বলতেছে যে ঈদের আমার তবলিক করে আমার একটা বলছে দরগাতে ঈদের নামাজ আর কি আপনাদের কি মনে হয় এসব দরগার নামাজ হবে আমি মারপিট লাগাতে চাইতেছি এখানে আমরা দরজার সরি দরগার কত কয়েকশ গজের ভিতরে তাই না মারপিটের জন্য বলতেছেন আপনাকে মনে হয় নামাজ হবে আব্দুল রাসুল আবার এটাও বলে দালী সুতরাং মুখ দিয়ে উচ্চারণ করে কিছু মিন করে না কোথায় বৈশাখ मुखर उच्चारण किस ना जैक नवम शर्त जुड़सेंटैंट पॉइंट एम मन कर दाड़ कर मृत्यु पर्त सारे थकते हैं ठीक ना कथा ठीक ना कि बस लें ऊन साठ बस एगारो मास ছিলেন অলওয়েজ আপনাকে বারবার বলছেন দুইটা জায়গার কথা আমি বলে দিচ্ছি আপনাদের আপনারা সবাই জানেন হয়তো তারপরেও একটা হচ্ছে সুরা আল ইমরান একশো আয়াতে বলছেন ওয়ান মুসলিম এটা কোথাকার কথা বলছেন এবং তোমরা মুসলিম অবস্থায় আসো এই অবস্থায় মারা যাবা অর্থাৎ মুসলিম নয় ই করে বাংলায় এটাকে অনুবাদ করে কিন্তু এবং তোমরা মুসলিম অবস্থায় আস তখন সেইভাবে মারা যাবা। সেই অবস্থায় থাকাটা খুব জরুরি আমি চিনি বহুত মানুষকে। আমি চিনি বহুত মানুষকে যারা সিরিয়াস নামাজি ছিল শেষ বয়সে গিয়ে নামাজ ছেড়ে দিচ্ছে শেষ বয়সে গিয়ে বলে যে আর আগের মতো ফিল করি না ইংল্যান্ডে গেছে আমেরিকায় গেছে অথবা নাটকের সাথে সিনেমার সাথে যুক্ত হয়েছে শেষ বয়সে গিয়া বাবা মৌলভী হিসাবে জন্ম হাফিজ করাইসে অথবা পাটলি হাফিজ করাইসে পরে আল্লাহ বিশেষ করে আমি চিনি অনেক আরেকটা এত কিছ কি এটা তো আছে আর মৃত্যু পর্যন্ত সুরাহিজিরের নিরানম্বর নম্বর এত মৃত্যু পর্যন্ত একই নাসা পর্যন্ত ঈশ্বর উপর থাকবেন ইমানের উপর বা ইবাদত করবেন আল্লাহ এই বলতে আল্লাহ বোঝাইছেন মৃত্যু মৃত্যুর ফেরেস্তা যখন দেখবেন তখন আমি আপনি সবাই এবং ফেরাও সবাই বলবো যে আল্লাহ যাবো ঠিক আল্লাহ আল্লাহর কথা সত্য আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ শাস্তির ধমক সত্য আল্লাহর ঈশ্বর রিওয়ার্ড সত্য জান্নাতের রিওয়ার্ডের ঘোষণা সত্য সবাই তখন মানবে কিন্তু তখন আর কোন কাজে লাগবে না এই জন্য শাদা কবুলের শর্তের ভিতর লাস্টটা হচ্ছে কি শাদার উপরে মৃত্যুবরণ করবেন এইজন্য জন্য সাবির ডেফিনেশন আমরা কি বলি যিনি আল্লাহ রসুলের প্রেজেন্সে কিছু সময় থাকছেন এবং ইমানের উপর মৃত্যুবরণ করছেন এটা কিন্তু মৃত্যুবরণ না করলে উনি এরকম আসেন যিনি কিন্তু শেষ বয়সে শেষে আর ইমান থাকেনাই তার এরকম লোক আছেন তাকে আমরা সাহাবি বলব না কিন্তু যিনি ইমানের উপর মৃত্যুবরণ করছেন এবং আল্লাহ রসুলের সাহায্য পাইছেন বা প্রেজেন্সে থাকছেন তাকে আমরা সাহাবি বলি তো এই হচ্ছে নয়টা শর্ত ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন এগুলাকে নিয়ে রিফ্লেক্ট করতে লাইলাহ আপনি এবং আপনার বন্ধু বান্ধব আপনার ওয়াইফ আপনার বাচ্চা কাচ্চা অথবা যারা ন মুসলিম হবেন আপনাদের সামনে তখন সবাইকে আপনারা চেষ্টা করবেন এই জিনিসটা বোঝাইতে কোনো গ্যারান্টি দেয় না যে আপনি আপনি জান্নাতে যাবেন আপনাকে এই শর্তগুলো পূরণ করতে হবে ইনশাল্লাহ আমরা দরকার হলে একটা লিস্টও করে নিতে পারি ছোট্ট ঘাট ওইগুলো পাওয়া যায় এগুলোর উপর ইসের বই আছে আপনার আবদুল বিন বাজের লেখা আছে তারপরে মিনাভ লে লে লে লেখা আছে অনেকভাবে পাবেন অনেক ভাষায় পাবেন কিন্তু বেসিক্যালি আটটাই আলোচনা করেন নবমটা আমি শুধু এনাকেই দেখছি বলতে কিন্তু আমি মনে করি নবমটা অত্যন্ত ইম্পর্টেন্ট এই জন্য উনি বলছেন আরকি উনি উনিও ক্লাস স্কলার যার লেখা অরিজিনাল বইটা তো উনি নবমটা জুড়ে দিয়েছেন যে আসলে নবমটা ছাড়া তো বাকিটা মিনিংলেস তাইলে আমরা শেষ করে ফেলি আজকের জন্য সুমান আকালদিকা আসাদুল্লাহ আলাহ তাফের কত বিলাইক